তাহলে বোঝা যায় এমন এক খাবার যেই খাবার ভিতরে বসে বসে আল্লাহর খায় ই আচ্ছা দুমফান বিস্পান এই কথা শুনছেন না তা আপনারা তো দুমফান করেন করেন না খাবাটা করে থাকেন এটা হলো খাবা এস কাজ খাবা এস বোঝেন আল্লাহ কোরআনে কারিমে বলছেন খাবায় খাবার গুলোকে আল্লাহ রব আলমিন হারাম করেছেন এই দুমফান এই তদিন এই বিড়ি সিগারেট জর্দা হাকিমপুরি নিশাফুরি যত রকমের পুরীরা আছে বড় বড় ব্যাপারে যত বয়ান করি হাকিম পুরি জর্দার ব্যাপারে তত বয়ান কিন্তু করি না কারণ হাকিম পরিযা আমাদের অনেক ওলামা মাসায় ফের ফেটেও যায় এই জন্য ওইটারে যেভাবে যে হাম্মাম গুলো আছে ওই হাম্মামের সামনে সামনে লেখা আছে আত্মা দক্ষিণ এখানে ধুমফান করা নিষিদ্ধ কারণ হলো খাবায় দমপান করা খাবার খাবার এই ব্যাপারে খাবার না পবিত্র খাবার না বল সাহে এত কষ্ট করি আপনারে বয়ান করার জন্য নিয়ে আসছি আপনি আমাদেরকে এই জাতীয় কথা বলতেছেন আমার ভাইয়েরা এবং বোনেরা আমি বলতেছি না আমি শুধু ওলামায় মানে বক্তব্য শোনাবো মসজিদ লেখা আছে বিখ্যাত ওলামায় কেরাম মসজিদে নবীর ভিতরে দার্স দেন হালাকা করেন আলহামদুলিল্লাহ আজও সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আলেম। এটা কে আমত পর্যন্ত এখানে বিশুদ্ধ ইমান আমল বিশুদ্ধ আমল কেয়ামত পর্যন্ত আল্লাপাকেই মদিনা মনাফরার মধ্যে রাখবেন বাংলাদেশে সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ যারা সবচেয়ে স্মার্ট যুবক যারা যারা হ্যান্ডসাম যুবক তারাই আমাদের দেশে এই দুমপানটা করে আপনারা লিখে রেখছেন এটা খাবায় তো মিলল না কথাটা ঠিক না একটা সূত্র এই সূত্রের মধ্যে ফেললে তুমি বিজগুণিতের অঙ্ক শত শত করে ফেলতে পারিবাখ সূত্রটা জানে যাইবা এ প্লাস বি হোল শিখে নিবা দেখি বলেন দেখি সব গণিত যেই খাবার গুলো তৈ যে খাবার খাবারগুলো পবিত্র এই খাবারগুলো মানুষ পবিত্র জায়গায় খায় ভালো জায়গায় খায় যে খাবারগুলো খাবার এই খাবার গুলো মানুষ অপবিত্র জায়গায় বলল যে ভাই তুমি টয়লেটের ভিতরে ঢুকে দেখিও কোনদিন কমলার খোসা পাওয়া যায় না টয়লেটের ভিতরে বিরিয়ানির প্যাকেট পাওয়া যায় না টয়লেটের ভিতরে কোনো খাবারের কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায় না কিন্তু ওই বিড়ি সিগারেট পিছনের ধ্বংস অবশেষ টয়লেটের ভিতরে অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে বোঝা যায় এমন এক খাবার যে খাবার টয়লেটের ভিতরে কমলা খাইছে বসে বসে দেখছেন কোনোদিন টয়লেটের ভিতরে বিরিয়ানি খাইছে দেখছেন টয়লেটের ভিতরে আফেল খাইছে টয়লেটের ভিতরে ভালো ভালো খাবার খাইছে বসে বসে দেখা যায় না কিন্তু এই খাবারটা এই খাবারের ধ্বংস অবশেষ কোনো পশু ফাঁকিয়ে খায় না সিগারেটের পিছনের অংশ কোন গরু এ খাইছে খাইছে মুরগি এ কেউ খায় না কিন্তু খায় কারা দুনিয়ার সেরা মানুষ তা রাখা আল্লাহবাক আমাদেরকে এই হারাম থেকে বেছে থাকার তো দান করুন